মানবতা সমাধান <tallahu> اللهم إنا نحمدك كما ينبغي لجلالي وجهك وعظيم سلطانك أنت كما أثنيت على نفسك لا نحسي ثناء عليك أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميدٌ مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العلم الحكيم ربي زدني علما সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আহমদুল্লাহাত জীবনের রংধন অনুষ্ঠানে আমি আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কাছে কিবা দূরে যেয়ে যেখানে আছেন আল্লাহ তালা সকলকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন এবং ইমান চর্চায় রেখেছেন এ প্রত্যাশা আমরা করছি জীবনের রংধন অনুষ্ঠানে আপনারা যারা এর মধ্যে এই প্রোগ্রামটির সাথে পরিচিত হয়েছেন তারা জানেন আমাদের জীবনের বিভিন্ন আলো আধারগুলো আছে আল্লাহ বিভিন্ন রূপ রং তৈরি করেছেন से बर्णील जीवनगुलो के बर्णील रखा बर्णाढ़ा सेग्ला तस्देशना अनुजी परिचालित कर शांति पथे चला से हे प्रोग्राम उद्देश्य हमें पत्निर्देशना खुजिए बर करते चाहिए कि भाव जीवन विभिन्न दिक्को के विभिन्न समयगुलो के पार्थक्यगुलो केल्लाह तरह निर्देश अनुजय परिचालित करते आगे पर्व आलोचना कर যে কোথাও আমরা দেখি অট্টালিকা বিলাসিতা আবার আমরা কোথাও দেখি যে কুড়েঘর অথবা বাস্তুহীন মানুষ কোথাও দেখি প্রচন্ড দামি কাপড় আবার কোথাও দেখি একটুকরো কাপড়ের অভাবে লজ্জাস্থান ঢাকতে পারছে না কিছু মানুষ এই যে তারতম্য এই তারতম্যগুলো হচ্ছে জীবনের বিভিন্ন রূপ এগুলো থেকে শিক্ষা নিতে হবে এই যে ভালো এবং মন্দ এই যে बेसिव कम दो परीक्षा रिवल भलो ए खराब दो परीक्षा करब सम्पद ये भलो दिए आल्ला परीक्षा करपव्यय करी और सुंदर व्यय करी से आल्ला देखते चाचन और सम्पद के जरा नष्ट से आल्लाह परीक्षा कर देते चान जल्लाह सम्पदे नहीं दारिद्र सीमार भेतरे आए तल्ला तला परीक्षा कर सूप्रिय दर्शक आज के विशेष एक দিক নিয়ে আলোচনা করব সেই সম্পদের মালিক হওয়ার পর বিলাসিতা করা বিলাসিতা করার ব্যাপারে ইসলাম কি বলেছে। এবং আমরা যে অনেক বহুল জীবনের দেখি। সেই সম্পর্কে এবং আল্লাহ একটি শব্দ কোরআনে বারবার উল্লেখ করেছেন প্রায় আটটি জায়গায় শব্দটি উল্লেখ হয়েছে তার মুফিন যাদের অর্থ হচ্ছে বিলাসী এবং এই আটটি জায়গায় বিলাসিতার কথা যেখানে উল্লেখিত হয়েছে আল্লাহ নেতিবাচকভাবে ভাবে সেটাকে উল্লেখ করেছেন প্রশংসা করে সেগুলোকে উল্লেখ করেন নাই বরং নিন্দিত রূপে আল্লাহ সেটাকে উল্লেখ করেছেন যেমন একটি আয়াতে আমরা দেখি আল্লাহ আল্লাহ তালা এখানে বলছেন যে যখন আমি কোনো লোকালয়কে কোনো জনপথ ধ্বংস করতে চাই আমার নাম রফিহা সেখানের মধ্যে যারা বিলাসী আছে সেই বিলাসী জীবনযাপনকারীদেরকে আমি উস্কে দিই তখন তারা অন্যায় করতে থাকে আরও বেশি আর তাদের এই অন্যায়ের কারণে শাস্তি অনিবার্য হয়ে পড়ে তখন ধ্বংসলীলা নেমে আসে তাহলে এই আয়াতে আমরা দেখলাম যে বিলাসিতার কারণে যারা বিলাসী বিলাসিতার কারণে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসে এবং ধ্বংসলীলা নেমে আসে ধ্বংসযজ্ঞ প্রাকৃতিকভাবে বা বিভিন্নভাবে নেমে আসে তার কারণ হলো বিলাসীদেরকে বিলাসিতার মধ্যে মত্ত থাকার কারণে তাহলে এই আয়াত আল্লাহ তালা বিলাসিতাকে ধ্বংসের কারণ বলেছেন বিলাসিতা নিন্দা আল্লাহ করেছেন এখন আমরা জানার চেষ্টা করব বিলাসিতা বলতে কি বোঝায় এবং এর বিপরীতে আমাদেরকে কিভাবে চলতে হবে সম্পদ আপনার আছে আপনি কোটিপতি আপনি ভালো উপার্জন করছেন ভালো চাকরি করছেন সম্পদ আছে বলে যেভাবে ইচ্ছে সেভাবে খরচ করবেন সেটা কাম্য নয় কারণ এই সম্পদের মালিক আপনি নন আপনাকে দেয়া হয়েছে এই বিশ্বাসটুকু আপনাকে রাখতে হবে আমরা সম্পদ হাতে আসার পরে মানুষের মধ্যে যেই জিনিসটা অধ্যত্য আসে যে অহংকার এবং ধম্ভ আসে যেটা আমার যেহেতু এটা আমার আমি যা ইচ্ছা তাই করতে পারি এরকম একটা মনোভাব সৃষ্টি হয় কিন্তু বিশ্বাসীদের মনোভাবটা ভিন্ন সে বলে করে না এই সম্পদ আমার নয় এটা আমাকে দেয়া হয়েছে আমি যেভাবে ইচ্ছা সেভাবে ব্যয় করতে পারি মুখারি শরীফ এবং মুসলিম শরীফে তিনজন ব্যক্তির একটা ঘটনা বলা হয় সেই ঘটনাটি শুনলে আমাদের ভালো লাগবে এবং আমরা দেখব সম্পদকে কিভাবে ডিল করতে হয় সম্পদ দিয়ে আল্লাহ কিভাবে পরীক্ষা করেন তিনজন ব্যক্তি তিনটা বিপদে ছিল একজন লোক ছিল যে তার চর্মরোগ ছিল আরেকজন ব্যক্তি ছিল তার মাথাতে চুল ছিল না মাথায় টাক ছিল মানুষ পছন্দ করতে না আরেকজন লোক ছিল অন্ধ চোখে দেখতে পারত না তো তিনজন ব্যক্তির কাছে আল্লাহ মানুষ রূপে ফেরস্তা প্রেরণ করলেন একজনকে বললেন যে তুমি কি চাও তোমার জীবনে চাওয়া পাওয়া কি তখন সে বললো আমার জীবনে একটাই চাওয়া আমার চর্মরোগটা যেন দূর হয়ে যায় আমার টাক মাথা যেন চলে যায় আমার চোখটা যেন ফিরে আসে তখন তিনি বললেন আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তোমাকে চোখ দেন চর্মরোগ দূর করে দেন মাথায় সুন্দর চুল দিয়ে দেন তিনিও যেন সেটা পূর্ণ হলো এরপরে বললো তুমি কি চাও সামনে একজনে বলল যে আমি চাই একটা উঠ যে উঠ দিয়ে আমার অনেক আরও উঁট হবে আমি একটা উটের ফার্ম করব। আরেকজনের চাইলে গরু আমি সেই গরু থেকে যেন আরও অনেক গরুর ফার্ম হয় একটা গাবি। এবং আরেকজন চাইল একটা ছাগল যাতে করে ছাগলে একটা ফার্ম হয় আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসেবে তাদেরকে সেটা দেয়া হলো একজন অনেকগুলো উঁটের মালিক হয়ে গেল। অনেক আরেকজন অনেকগুলো গাবির মালিক হল আরেকজন অনেকগুলো ছাগলের মালিক হলো কয়েক কিছু বছর যাওয়ার পরে আল্লাহ ওই ফেরেস্তাকে আবার ফেরেস্তাটি বলল আল্লাহ ঘৃণা করতো চর্মরোগ ছিল মানুষ ঘৃণা করতো তোমায় অন্ধ ছিলে মানুষ পছন্দ করতো না সেটা আল্লাহ দূর করেছেন এরপরে আল্লাহ গরু দিয়েছেন অথবা উঁট দিয়েছেন বা ছাগল দিয়েছেন আমি তোমার কাছে একটা সাহায্য চাই আমি মোসাফের আমার অভাব দূর করার জন্য তুমি আমাকে একটা উঁটের বাচ্চা দাও অথবা একটা গরুর বাচ্চা দাও অথবা একটা ছাগলের বাচ্চা দাও প্রথম দুইজন ব্যক্তি সে বলল কি বলো এগুলো কে বলছে আমি টাক মাথা ছিল কে বলছে আমার চর্মরোগ ছিল অর্থাৎ সে ভুলে গেছে অতীতকে ভুলে গেছে আর আমি অনেক কষ্ট করে এগুলো উপার্জন করেছি অনেক খাটা খাটুনি দিয়ে আমি এই ফর্ম তৈরি করেছি আর তুমি বলো তোমাকে দিয়ে দিতে আর তৃতীয় ব্যক্তি যে অন্ধ ছিল সে ছাগলের ফার্মের মালিক হলো তাকে যখন এই দরিদ্র লোকটি এসে বললো স্মরণ করিয়ে দিলেন আল্লাহ আপনাকে ছাগল দিয়েছেন হ্যাঁ তুমি সঠিক বলেছ আমি অন্ধ ছিলাম দেখতে পারতাম না দুনিয়ার এই সৌন্দর্য আল্লাহ আমাকে চোখ দিয়েছেন আর আমি দরিদ্র ছিলাম আল্লাহ আমার দারিদ্রকে বিমোচন করেছেন তুমি যেহেতু আমার কাছে চেয়েছো। हमारे फार्मे जाओ जेटा तुम भलो लागे से फिर तरफ तीन जन के जान जी जा दरिद्र व्यक्ति ना तुम्हारे चाहते आसिनी हमें आल्लर एक परीक्षा आल्ला तुम्हारे जानते चेन परीक्षा कर तुम्हारा आल्लर न्यामत के कतटुकू स्मरण करतीत के कतुकू मने रेखे दू जन परीक्षा तुम्हारा फेल कर आल्ला तुम्हारे न्यामत के छिनिएबे আবার টাকমাতা হয়ে যাবে আবার চর্মরোগ হবে এবং তোমরা যা কিছু উপার্জন করেছিল সেগুলো ধ্বংস হবে আর তৃতীয় ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর নিয়ামতকে মনে রেখে কৃতজ্ঞতা স্বীকার করেছে দান করেছে আল্লাহ তার সেই নিয়ামতকে অব্যাহত রাখবেন এবং আরো বাড়িয়ে দেবেন সুপ্রিয় দর্শক এই ঘটনাটি আল্লাহ নবী আমাদেরকে উল্লেখ করেছেন আমাদের আগের জাতি বনে ইসরায়েলের মধ্যে এই ঘটনাটি ঘটেছিল বুখারি এবং মুসলিমে এই ঘটনাটি উদ্ধৃত হয়েছে কাজে আমরা বুঝি যখন আমরা সম্পদের মালিক হব সম্পদ যেন আমাদেরকে উগ্র করে না ফেলে সম্পদ যেন আমাদেরকে অহংকারী না করে সম্পদ যেন অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করতে না শেখায় কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা কোনোভাবেই আল্লাহ পছন্দ করেন না আর অন্যকে সম্মান করা বিনয়ী হওয়াকে আল্লাহ পছন্দ করেন দেখুন এই ছাগলের মালিক অন্ধ ব্যক্তিটি বিনয়ী হওয়ার কারণে তার সম্পদকে অব্যাহত রেখেছেন তার নিয়ামতকে আল্লাহ তারা ছিনিয়ে দেননি এজন্য বিলাসিতা কখনো কাম্য নয় জীবন জীবনযাপন করাটা কাম্য তাহলে আমরা এই জিনিস দেখলাম যে সাদা কাপড় চোপড় পরিধান করতে হবে তবে পরিপাটি সুন্দর এবং যেটা আল্লাহর নিয়ামতের পরিচায়ক এরকম কাপড় পরিধান করতে আল্লাহ নবী আমাদেরকে নির্দেশ দান করেছেন কাজে এই আলোকে আমরা যেটা দেখতে পাই সম্পদ হলে আমরা বিলাসী হব না সম্পদ হলে আমরা অহংকারী হব না বরং মনে রাখবো আমি দরিদ্র ছিলাম আল্লাহ আমাকে ধন দিয়েছেন আমার কিছুই ছিল না আল্লাহ আমাকে উঁচু করেছেন আল্লা এই কুদরত কে যদি আমরা মনে না রাখি আল্লাহ কুটিপতিকে পতের ফকির বানাতে পারেন কুটিপতিকে আল্লাহের ফকির বানাতে পারেন এইজন্য আমাদেরকে সম্পদ অর্জন করতে হবে আবার সম্পদ আসার পরে আমরা যেন অহংকারী হয়ে না যাই দরিদ্র মানুষগুলোকে যেন ছোট্ট না করি ছোট্ট এবং তুচ্ছ তাচ্ছিল্য আমরা যেন না করি আল্লাহ নবী এই জন্য তাই দোয়া করতেন আল্লাহ আল্লাহ আমাকে ধৈর্য দান করো ওয়াজ আল নিফি আইন আমি নিজেকে যেন আমি ছোট মনে করতে পারি আর অন্যরা যেন আমাকে বড় মনে করে অন্যের কাছে আমাকে বেশি মর্যাদা বান করো তবে নিজে নিজে আত্মা আমাকে দিও না আত্ম অহংকার আল্লাহ নবীর জীবনের দিকে তাকালে আমাদের বড় লজ্জা পেতে হবে যে আল্লাহনবী একজন রাষ্ট্রপ্রধান মদিনার রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করেছেন লক্ষ্য মানুষ তার অনুসারে এবং ইসলামের বাণী চতুর্দিকে ছড়াচ্ছে প্রতিদিন প্রতি মাসে বিভিন্ন এরিয়া ইসলামী রাষ্ট্রের ছায়াতলে চলে আসছে এমন সময় আল্লাহ নবীর কাছে হজরতমর রাহতার প্রবেশ করলেন আর তিনি দেখলেন যে একটা চাটাইয়ের উপর আল্লাহনবী শুয়ে আছে এত হর্ষ এত কর্কশ ধরনের এক চাটাই শক্ত যেটা দাগ আল্লাহনবীর পিঠের মধ্যে লেগে গেল হজরতমর রোদ আল্লাহ তাল চোখে পানি এসে গেছে আর বললেন হে আল্লাহনবী আপনি একটু নরম একটা বিছানা নেন কেসরা এবং কৈসার পারস্যের সম্রাট এবং রমেশ সম্রাটরা কত বিলাসী জীবন যাপন করেন আর আপনি এত কষ্ট করবেন তখন আল্লাহ নবী কি বললেন তিনি বললেন কি দুনিয়া বিলাসীতে এটা দুনিয়া আমি কেন দুনিয়ার পিছনে ছুটবো দুনিয়াতে কেন আমি সব আরাম ভোগ করবো মালিদ দুনিয়া ওমা মাসেলি অমিসুদ্দুন চলতে লাগলো এবং চলতে লাগলো হঠাৎ সে ক্লান্ত হয়ে একটা গাছের তলে ছায়া নিল গাছের তলে সে আশ্রয় নিল তারপর কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে সে আবার চলতে শুরু করল কিছুক্ষণের তলে বিশ্রাম নিয়ে আবার চলতে শুরু করলো আল্লাহ শোয়ার সময় যেমন অনেক বড় আরামদায়ক ব্যাট বিছানা নিয়ে শোয় না তেমনিভাবে আমিও সেরকম শুইতে পারি না আমি একজন মুসাফির আমি একজন পথিক পথের অতিক্রম করছি আর কিছুদিনের জন্য এই দুনিয়াতে অবস্থান করছি সুপ্রিয় দর্শক এই বিরতির পরে আবারও আমরা ফিরে আসব আলোচনায় আপনার সাথে থাকবেন আসসালাম আলাইকুম ওরি পাপে পাপ বলে জানব মানুষ তো আদম সন্তান পাপ হবে এটাই স্বাভাবিক তাকে এই ব্যাপারে চিন্তিত থাকতে হবে ইছলি তোমা পাপ ঘটে যাবে কিন্তু আমি निराश হই এটা ঈমানি কর্তব্য ঈমানি শান্ত যদি মানুষ ক্ষমা চায় আল্লাহুম্মা অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন আব্দুর রাজাক বিন ইউসুফ Qasim bin Abbas বা জাফর বিন মুহসিন اکرم الزামান বিন আব্দুল সালাম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর উপস্থাপনায়না আমাদের ছোট বড় পাপ বইয়ে আনে আমাদের অকল্যাণ দেখুন পাপের অশুভ পরিণতি কাল রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বাংলায়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 প্রতি শুক্রবার থেকে বুধবার রাত ন সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে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 সুপ্রিয় দর্শক আমরা সংক্ষিপ্ত বিরতির পরে আবার ফিরে আসলাম আমরা আলোচনা করছিলাম সম্পদ দরকার তবে সম্পদের মোহ দরকার নেই সম্পদ দরকার তবে সে সম্পদ যেন আমাকে অহংকারী না করে সম্পদের দরকার তবে সেই সম্পদ যেন আমাকে বিলাসী করে না ফেলে সেই বিষয়ে দাগ লেগে গেছে হজতমর কাঁদছেন বলছেন আরামের বিছানা আপনি একটু গ্রহণ করেন পারস্যের সম্রাটের চেয়ে আপনি কোন অংশে কম এবং রোমের সম্রাটের চেয়ে কোন অংশে কম আল্লাহ নবী বলেন না আমি হলাম একজন পথিক পদ দিয়ে যাচ্ছি সারাদিন পথ দিয়ে চলার পরে মানুষ ক্লান্ত পথিক যেমন গাছের নিচে একটু বিশ্রাম নেই আমিও বিশ্রাম নিচ্ছি আরাম করার জন্য আমি এখানে আসি আল্লাহ নবীর খাবারও একই অবস্থা ছিল। বলেন তার বোনের পুত্রকে আবদুল্লাহ জবাইকে বলেন যে এমন কয়েকটি মাস আমাদের জীবনে গিয়েছে তিনটি চাঁদ আমরা আকাশে দেখেছি কিন্তু নবীর ঘরে চুলা জলেনি আল্লাহ হয় চুলা জলেনি তিনটি চাঁদ যাওয়ার অর্থ হলো দু মাস গিয়ে তৃতীয় মাস চলে এসেছে তারপরেও নবীর ঘরে চুলা জলেনি এই দীর্ঘ সময় তখন আবদুল্লাহ আশ্চর্য বললো খালা তাহলে তোমরা কিভাবে জীবন যাপন করতে তখন হজরত আয় সারদ আল্লাহ তালা বলেন যে আমরা জীবনযাপন করতাম শুধু দুটি কালো জিনিস নিয়ে একটু পানি আর খেজুর পানি আর খেজুর খেয়ে প্রায় দুই মাসের উপরে তৃতীয় মাস পর্যন্ত তারা সময় অতিক্রম করেছে কখনো কখনো আমাদের প্রতিবেশীরা দুধ দিত সেই দুধ পান করতাম আল্লাহ এই জীবনই থেকে বিলাসিতা জীবনে না করার শিক্ষা আমাদেরকে দিয়েছে অপ্রয়োজনে খাবারের পিছনে খরচ করা অপ্রয়োজনে কাপড়ের পিছনে ব্যয় করা অপ্রয়োজনে ফার্নিচারের পিছনে ব্যয় করা হ্যাঁ আমরা বুক করতে পারি এটা জায়জ তবে সেটা যেন মাত্রা না হয় সীমা যেন লঙ্ঘন না করে আর সীমা লঙ্ঘন হলে এটাকে বলা হয় বিলাসিতা সীমার ভিতরে থাকলে এটাতে কোনো আপত্তি নেই সীমাকে অতিক্রম করা যতটুকু করা দরকার ভোগ তার চেয়ে যখন মানুষ বেশি করবে এটা সীমা অতিক্রম সেটাকে বিলাসিতা বলা হয় সেটা নাজায়েজ এবং সেটা ইসলামে গ্রহণযোগ্য নয় ইবনে মাজার হাদিস আমরা দেখি আল্লাহ নবী আমাদেরকে বলেছেন কুলুয়ার সবু খাও পান করো সাদা সাদ কা তাহলে খানা এবং খাওয়ার খাওয়াতে কোনো বাধা নেই খাও যাই চা খাও তবে আল্লাহ নিজেই বলেছেন তোমরা তোমরা পরিধান যাতে না অবাকিলাতন এবং শো অফ লোক দেখানো লোক আকর্ষণ করা অহংকারের প্রকাশ যেন না ঘটে তাহলে এখানে একটা নীতিমালা আমরা পেলাম খাওয়া দাওয়া পান করা ইত্যাদি এরপরে কাপড় চোপড় ইত্যাদিতে গাড়ি বাড়িতেও আমরা আল্লাহ নিয়ামতকে ভোগ করতে পারি তবে সেটা যেন লোক দেখানো পর্যায়ে না হয় যে বাড়িটা এই রাস্তায় এত বেশি ব্যতিক্রমী ডিজাইনের এত বেশি আকর্ষণীয় ব্যয়বহুল যেই পাশে দিয়ে যায় সে যে তাকাতে হয় এরকম করার চেষ্টা করবো না বরং আল্লাহ যেরকম নিয়ম আমাকে সামর্থ্য দিয়েছে ওই অনুযায়ী আমি ভোগ করার চেষ্টা করব একইভাবে আমরা দেখি আল্লাহ নবী আমাদেরকে প্রশংসা করে বলেছেন আল্লাহ নবী ওই ব্যক্তির প্রশংসা করেছেন যে ব্যক্তির পয়সা আছে কিন্তু ব্যয়বহুল করে না বিলাসীতা করে না কাপড় পরিধান করে রুচি সম্মত তবে বিলাসী কাপড় নয় এই ধরনের ব্যক্তি সম্পর্কে আল্লাহ নবী বলছেন তিরমিজি শরীপে হাদিস মান প্রকাশের জন্য যে বহুল কাপড় পরিধান করল না তার সামর্থ্য আছে তার সামর্থ্য আছে তিনি ইচ্ছা করলে দামি কাপড় বিদেশ থেকে কাপড় এনে ব্যয়বহুল গর্জিয়াস কাপড় পড়তে পারতেন কিন্তু তিনি পরেন না কোন রকম সুন্দর অনার পুরস্কার বিতরণী হাত্তা আল্লাহ বিভিন্ন কাপড়েসেট তার কাছে পেশ করবেন বলবেন তুমি पोशाक सेवा जेटा इच्छा तुम करते सुप्रिया दर्शक एक कथाई सुस्पष्ट प्रमाणित हलशी अवश्य কাপড়ে চোপড়ে বিনয়ী হতে হবে বিলাসী হলে হবে না আমার পয়সা থেকে একটু যদি সেভ করে একশোটা টাকা একটা গরিবের হাতে দিতে পারে হয়তো ওই দিন তার পরিবারের মুখে হাসি ফুটবে মানুষের মুখে যখন আমরা হাসি ফুটাবো আল্লাহ আমাদের মুখে হাসি ফুটাবে আজকাল আমাদের সমাজগুলোতে অশান্তি বিরাজ করে অজানা কারণে আমাদের মন খারাপ থাকে আমরা কষ্টে থাকি এটা দূরের একটা উপায় হলো সবচেয়ে বড় উপায় হলো সাধারণ মানুষ যারা আছে গরিব এবং দরিদ্র মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করা হাসি ফুটানোর চেষ্টা করলে আল্লাহ আমাদের আল্লাহ সুস্পষ্ট ঘোষণা করেছেন হে আদম সন্তান তুমি ব্যয় করো আমিও তোমার জন্য ব্যয় করব। তুমি আরেকজনকে হাসিয়েছ আমিও তোমাকে হাসাবো আরেকজনকে খুশি করেছো আমিও তোমাকে খুশি করব। অন্য হাতে আল্লাহ বলেছেন যে ব্যক্তিমানের আল্লাহ তারা কিয়ামতের বিপদ সবচেয়ে বড় ভয়ানো সেখানে কোনো সাহায্যকারী পাওয়া যাবে না যেখানে যেখানে মানুষ নিজের মা বাবা থেকে পালাতে থাকবে সাহায্য করার ভয় সন্তান থেকে পালাবে স্ত্রী থেকে পালাবে ভাই থেকে পালাবে এমন একটি পরিস্থিতিতে আল্লাহ আমাকে সাহায্য করবে আমার বিপদকে বিদরিত করবে। এই জন্য মানুষকে আমি যদি একটু সেভ করতে পারি টাকা থেকে কিছু রোজগার থেকে বাঁচাতে পারি তাহলে আমি আরেকজনকে সহযোগিতা করতে পারি এই আমরা একটা প্ল্যান করা দরকার যে প্রতি মাসে আমার যে ইনকাম যারা মধ্য ইনকামের অধিকারী যেটা আমি ইনকাম করি সেখান থেকে আমি টেন পারসেন্ট আল্লাহ রাস্তায় দান করি মিনিমাম আমরা টেন যেমন একশো টাকাতে দশ টাকা আমি আল্লাহর রাস্তায় দেবো এক হাজারে আমি একশো টাকা দেব। দশ হাজারে আমি এক হাজার দেবো আল্লাহর রাস্তায় বিশ হাজারে আমি দুই হাজার টাকা এরকম করে আমরা একটা চিন্তা করতে পারি আল্লাহ দিনের সহযোগিতার জন্য দেব অথবা কোনো একজন ছাত্র পড়তে পারছে না গরিব তাকে আমি পড়ার কাছে সহযোগিতা করব। অথবা রিল অর্জন করছে হেফস করার চেষ্টা করছে দারিদ্রের কারণে পারছে না আমার ইনকাম থেকে বেতন থেকে আমি তাকে সহযোগিতা করবো এইভাবে প্লান করুন কিন্তু এই দুই হাজার যদি আপনি জুতার পিছনে খরচ করে ফেলেন চলে যাবে যে জুতার দাম আপনি কয়েক হাজার টাকা দিয়ে আপনি জুতা কিনবেন কিনতে পারেন কয়েক হাজার টাকা দিয়ে চাইনিজ খেতে পারেন অথবা ভালো কোনো রেস্টুরেন্টে গিয়ে খরচ করে ফেলতে পারেন কিন্তু সেটাকে যদি সেভ করে দুটা হাজার টাকা আপনি বের করলে অল্প কিছু টাকা বের করলে একজন দরিদ্র ছেলে পড়া পড়ালেখা হয়ে যাচ্ছে সে কোরআনে ক্রিম যত তেলাওয়াত করবে সেটা সব আমি পেতে থাকবো হয়তো আমি কাজের কারণে অত তেলেওয়াত করতে পারছি না কিন্তু আমার পয়সা যে লোকটি তে করছে তার সব আমি পেয়ে যাবো কোরআনে আটবার বিলাসীদের ব্যাপারে আল্লাহ তারা এই শব্দটি বলেছেন যারা সম্পদকে সীমা লঙ্ঘন করে উপভোগ করার চেষ্টা করে বিলাসিতা করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না আর বিলাসিতা ত্যাগ করে একটা অংশ প্রশ্ন জাগে মানুষ কেন বিলাসিতা করে সম্পদ আছে বলেই কি বিলাসিতা করতে হবে তার অনেক কারণ আছে তার মধ্যে একটা কারণ হলে সে মৃত্যুকে ভুলে গেছে সে ভুলে গেছে আমাকে কবরে যেতে হবে সে ভুলে গেছে কবরের পরে আরেকটা জীবন শুরু হবে সে ভুলে গেছে যে আমি যা কিছু করবো তার বিনাময় আমাকে পেতে হবে ভালো এবং খারাপ সে ভুলে গেছে আমার এই সম্পদের হিসাব দিতে হবে যদি তিনি সেটা মনে রাখতে পারতেন তাহলে তিনি খুবই সতর্ক হয়ে যেতেন তিনি সঠিকভাবে ব্যয় করতে পারতেন তাহলে আমরা বিলাসিতা থেকে বাঁচার একটা উপায় হলো মৃত্যুর কথা স্মরণ করব, কবরের ঘরের কথা স্মরণ করব। তাহলে এই বাড়িকে বেশি পাকা ফুক্ত করতে মনে যাবে না এই বাড়ি বেশি সুন্দর হলে কবরে যাওয়ার আগ্রহ হবে না ভয় লাগবে এই বাড়ি যদি খারাপ হয় তাহলে জান্নাত পাওয়ার আগ্রহ তৃপ্তি আমাদের মধ্যে পারবে এই জন্য বিলাসিতা ত্যাগ করুন অপব্য ত্যাগ করুন এবং নিজের সম্পত্তি থেকে কিছু বাঁচিয়ে অন্যদেরকে দান করুন গরিব দুঃখীদের প্রতি সাহায্যের হাত প্রসারিত করুন আল্লাহ তালা যেন সেই তফুক আমাদেরকে দান করেন জীবনের রন্ধন অনুষ্ঠানের আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি আবারও আপনাদের সাথে সাক্ষাৎ হবে আগামী পর্বে সেই প্রত্যাশায় রেখে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরি a uh... मुसलिम अवर्जन के इसलमेन बुनियादी नीति समूह देखलिम जीवन मूल भित्ती কাল সন্ধ্যা সাড়ে পাঁচটায় সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশের মানবতার পথ প্রদর্শক আলকুর আনুল কারিম কি ওসিরত করেছে মানব জাতির জন্য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 ध्याट पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगलेश